আত্মা যেটা পড়ি একটা ছোট আত্মু আর একটা কি বড় আত্মু ছোট আত্মা যেহেতু কোন পর্যন্ত আর দহুয়ারা ষোলো পর্যন্ত আর বড় আত্মা হলো শরীফ তারপর দোয়াই মাসুরা সবগুলা মিলে জিজ্ঞাসা করতেছেন আমার হাবিব দোস্ত পৃথিবী থেকে আসছেন আমার জন্য কি নিয়ে আসছেন তো নবীন কি বললেন আত্মাল এখন আল্লাহ যে সালামটা দিছে সালামটা তো ঠিক মতো হয় নাই কারণ আল্লাহর সালামের মধ্যে খালি আমাকে সালাম দিছে আমার মতো দেয় নাই তখন নবী কি বললেন আসসালাম ঢুকাই দিছে যারা তোমার তাদের উপর সালাম খালি আমাকে সালাম দিলে হবে না আমার সালহীন বান্দারা প্যারেস তারা শুনি রয়েছে স্যার এদিকে যে আল্লাহর কথা রাসুলের কথা শুনতেছনে চিৎকার দিয়ে বলে উঠল আসা ইসাদু আল্লাহ কথাটা কত সুন্দর করে মিলেছে দেখছেন যে আল্লাহকে বলছেন রাসুল রাসুল আল্লাহ রাসুল বলছেন আবার ফেরোসারা বলছেন কথাটা কত সুন্দর অথচ এটা সনববিহীন একেবারে ডাহা মিথ্যা কথা মানে এটা সনদেও সনদ আকারে আমাদের সাথে অনেক বাইক আরো বাংলাদেশের অনেক বাইক দেখে যে বাংলাদেশের বাইরে খালি ঘুরে রাত্রে সারা রাত ঘুমায় না মসজিদে হারামে একবার এদিকে ঘুরে একবার এদিকে ঘুরে একবার এদিকে ঘুরে আমি কি ভাই এরকম ঘুরে ঘুরি কয় হুজুর আজকে না সবে মেরাজ এখানে কোথায় বয়ানও নাই দোয়াও নাই কোনো দিকে কিছু দেখি না আমরা তো খুঁজতেছি না আমি বললাম যেটা মক্কা মদিনের ইসলাম না ম্যারাজের ওয়াজ হইব বয়ান দোয়া হইব জিকিরাস হইব এটা হলো বাংলাদেশের প্রচলিত ইসলাম এটা রাসুল সাল্লা ইসলামের প্রবর্তিত প্রচলিত ইসলাম না এজন্য জন্য ওই রাজধানীতে যাই খুঁজতে হবে আসলে রাজধানীতে আছে কিনা তো এই মেহরাজ রাত্রি এসলে আমরা এই গল্প শুনি এই বয়ান আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি যে এই আত্মা হি এটা না জেলছে কোন দিন মেহারাজ রাত্রিতে অথচ এটা একেবারে দাহা মিথ্যা কথা